epics of glory presents يا <speaking> مصعب <in Hebrew> তিনি মুসলিম ইতিহাসের বরেণ্য দিক বিজয়ী বীর শ্রেষ্ঠদের অন্যতম একজন তিনি মুসলিম বিশ্বের সিংহ সরদুল অনন্য সাধারণ বিরল এক সামরিক প্রতিভা বিরত্ব ও সাহসিকতার জীবন্ত কিংবা অদন্তি উম্মত্ত ক্রুসেডের মাজা ভেঙে দেওয়া সিংহ হৃদয় ব্যক্তিত্ব তৎকালীন বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দেওয়া এক অসামান্য সমন্বয়ক যার ক্ষিপ্রতা ও বীরত্বের কাছে মুখ থুবড়ে পড়েছিল ক্রুসেডের অগ্রাভিযান যার তরবারের আঘাতে রচিত হয়েছিল মধ্যযুগের স্বর্ণিল মুসলিম ইতিহাস বর্ণিল বিরত্ব গাঁথার অনবদ্য মহাকাব্য তিনি ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা মিশর সিরিয়া মেসোপটেমিয়া হেজাজ ইয়েমেন এবং উত্তর আফ্রিকার বিশাল অংশ জুড়েছিল তার সাম্রাজ্য আবুল মজাফর সালাহিন ইউসুফ ইবনে আয়ুব পাঁচশো বত্রিশ হিজরি মোতাবেক এগারোশো খ্রিস্টাব্দে ইরাকের তিকৃত শহরে জন্মগ্রহণ করেন বিশিষ্ট ইতিহাসবিদ ও সালাহ দিনের জীবনী লেখক বাহাউদ্দিন ইবনে সাদ্দাদের মতে যে রাতে সালাহুদ্দিন জন্মগ্রহণ করেন সে তার পরিবার তিকৃত ত্যাগ করে এগারোশ সালে তার পিতা আইয়ুব সপরিবারে মসুলে চলে আসেন মসুলের শাসক আইয়ুব পরিবারের শুভাকাঙ্ক্ষী ইমাদুদ্দিন জেঙ্কি আয়ুবকে বাল্বিক দুর্গের কমান্ডার নিয়োগ দেন সালে ইমাদুদ্দিনের মৃত্যুর পর তার পুত্র নুরুদ্দিন জেঙ্কি আলেকপুর শাসক এবং জেঙ্কি রাজবংশের নেতা হন পরবর্তীতে এই নুরুদ্দিন জেঙ্কি হন সালাহিন আয়ুবীর প্রধান রাজনৈতিক সহযোগী ও পৃষ্ঠপোষক সালাহুদ্দিন আইবী অত্যন্ত ধর্মপ্রাণ একজন ব্যক্তি ছিলেন তিনি ধর্মীয়ভাবে আহলুস জামাতের অনুসারী ছিলেন কিছু সূত্র ছাত্রাবস্থায় তিনি সামরিক বিষয়দের চেয়ে ধর্মীয় বিষয়ে বেশি আগ্রহী ছিলেন ধর্মীয় বিষয়ে তার আগ্রহে প্রভাব ফেলার অন্যতম একটি কারণ হল প্রথম ক্রুসেডের সময় খ্রিস্টানদের কর্তৃক জেরুজালেম দখল যা তাকে ভাবিয়ে রাখত সৃশেষে সুদিন হল من مدن المسلمين وقتلوا فيها ومثلوا ونهبوا وفعلوا العفاعل الزالغة في فضاعة والشناعة حتى أصبحوا جشربون الخمر على في رمضان ويرشونها على المسلمين كما صاروا يمرون في الطرقات وهم يحملون الطلبان فايو المسلمين على احترامها واجلالها من لا بن تعقد الصلبان كم اذق قوم لنا نجم لقدسنا ترا ضال لها جن في ليلنا هذا ضال لنا نجم لقدسنا فادانا চাচা আসাদুদ্দিন শিরকুহের তত্ত্বাবধানে সালাহ সামরিক কর্মজীবন শুরু করেন চাচা শিরকুহ ছিলেন নরুদ্দিন জিঙ্কির সেনাবাহিনীর একজন চৌকোশ কমান্ডার সালাহ দিন মিশরের স্বার্থান্বাসী ও অযোগ্য শাসক হটিয়ে ক্ষমতা হস্তগত করতে চাচা শিরকুহের যোগ্য উত্তরস্বরী হিসেবে তার সাথে বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করেন এ সময় মিশরের তৎকালীন ফাতেমীয় খেলাফতের উজির সাওয়ার তাকে প্রতিরোধের জন্য জেরুজালেমের খ্রিস্টান প্রথম ইমাল সাথে হাত মিলান সিরকুহের নেতৃত্বে মুসলিমদের সাথে ক্রুসেডারদের হয় ক্রুসেডাররা পরাজিত হয়ে পিছু হটে এ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এগারোশ সালের জানুয়ারিতে শিরকুহ বিজয়ী বেশে কায়রোতে প্রবেশ করেন এবং গাদ্দারির জন্য সাওয়ারকে মৃত্যুদণ্ড দেন তিনি কায়রোয় পৌঁছলে ফাতেমীয় খলিফা আল আদিদ তাকে সম্মানের সাথে গ্রহণ করেন এবং তাকে মিশরের উজিরের দায়িত্ব দেন কিন্তু এবছরে তিনি মৃত্যুবরণ করেন আয়ুব পরিবারের সুনাম ও সামরিক দক্ষতার জন্য খলিফা আল আদিদ সালাহীনকে তার চাচা শিরকুহের স্থলে মিশরের উজির নিয়োগ করেন একই সাথে তিনি নরুদ্দিন জেঙ্কির উত্তর সুরি হয়েছিলেন এ কারণে মিশর ও সিরিয়া একত্রিত হয় এবং তা সিরিয়া ও ফিলিস্তিন থেকে ক্রুসেডারদের পাঠনে সালাহিনের জন্য সহায়ক হয় এগারোশো সালের জুন মাসে নূরুদ্দিন জেঙ্কির নির্দেশে ও সাফি মাজহাবের বিশিষ্ট ফকি নাজমুদ্দিন আল খাবুসানির উৎসাহে সালাহিনতেমি ফাতেমীয় শিয়া খেলাফত থেকে বিচ্ছিন্ন হয়ে মিশরকে বাগদাদের আব্বাসী ও খেলাফতের অন্তর্ভুক্ত করেন অবশ্য এই নির্দেশ পালনে সালাহিন কিছুটা বিলম্ব করায় নুর তাকে ভুল বোঝেন। এবং তাদের মধ্যে কিছুটা বিরোধ দেখা দেয় যাই হোক এরপর মিশরের শিয়াদেরকে উৎখাত করে সালাহিন তার রাজত্ব মজবুত করেন এবং ক্রুসেডারদের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করেন অপরদিকে মুসলিম ভূখণ্ডগুলো থেকে স্বার্থান্নিষী ও ক্রুসেডারদের দালাল শাসকদেরকে উচ্ছেদ করে আইউবি সাম্রাজ্যের বিস্তার করতে থাকেন এগারোশো সালের পনেরোই মে নুরুদ্দিন জেংকি দামেশকে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর ফলে সালাহুদ্দিন ক্রুসেডারদের বিরুদ্ধে তার শক্তিশালী মিত্রকে হারিয়ে ফেলেন নূরুদ্দিন জেঙ্কির মৃত্যুর পর তার এগারো বছর বয়স্ক ছেলে আর সালেহ ইসমাইল দামেশকে ক্ষমতায় আরোহণ করেন এদিকে নুরুদ্দিনের মৃত্যুর পর সালাহদিন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হন এখন হয়তা সিরিয়ায় সালেহের কাছ থেকে আমন্ত্রণ লাভ করার আগ পর্যন্ত মিশর থেকে ক্রুজেডারদের উপর আক্রমণ করতে হবে এতে অনভিজ্ঞ সালেহের কাছ থেকে সিরিয়ার শত্রু কর্তৃক বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে আর না হয় সালেহের কাছ থেকে দামেস দখল করে সে আশঙ্কা মুক্ত করা অবশ্য তিনি দামেশ দখলের পরিকল্পনা বাস্তবায়নে ইতস্তত বোধ করলেন কেননা এতে যেমন আমিরের আনুগত্য লঙ্ঘিত হয় তেমনি যে জেঙ্কি পরিবার তাকে এত সাহায্য সহযোগিতা করেছে তার প্রতি অকৃতজ্ঞতা ও অসম্মান প্রদর্শন করা হয় তাই তিনি সালেহের কাছ থেকে আমন্ত্রণের অপেক্ষায় এদিকে সিরিয়ার পরিস্থিতি বদলে যায় সালেহ যখন আগস্টে আলেপপথে চলে যায় তখন শহরের আমির ও নুরুদ্দিনের দক্ষ সেনাদের প্রধান গুমস্তিগিন তার ওপর অভিভাবকত্ব দাবি করে তিনি দামেস থেকে শুরু করে সিরিয়া ও জাজিরাতে তার সকল বিরোধীকে পদচ্যুত করার প্রস্তুতি নেন এই জরুরি অবস্থায় দামেশকের আমির শামসুদ্দিন বিন মুকদিম মসুলের আমির সাইফুদ্দিন গাজীকে সাহায্য চেয়ে বার্তা পাঠান কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এরপর তিনি সালাহিনের কাছে সাহায্য চাইলে সালাহিনী ঘোর নিয়ে যাত্রা করেন কেরাক পার হয়ে তিনি সিরিয়ার বুসরা শহরে পৌঁছান তেইশ নভেম্বর ১১৭৪ সালে দামেশকে আসেন দামেশকে এসে প্রথমে তিনি তার পিতার পুরনো বাসগৃহে অবস্থান করেন এ সময় জনগণ তাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে অবশেষে তার আগমনের চার দিন পর দুর্গ প্রধান জামাল উদ্দিন রায়হান দামেশকে দুর্গ খুলে দেন ভাইতুবদ্গিন বিন আয়ুবকে দামেশকের গভর্নর হিসেবে রেখে পূর্বে সালাহিনরুদ্দিনের দখলে থাকা আংশিক স্বাধীন শহরগুলোর দিকে রওনা দেন তার সেনাবাহিনী হামা শহর সহজে দখল করে নেয় তবে তারা দুর্গের ক্ষমতার জন্য হিমস আক্রমণ এড়িয়ে যান সালাহিন উত্তরে আলেপপুর দিকে যাত্রা করেন এ সময় আলেপ্পোর আমির গুমস্তিগিন ক্ষমতা থেকে অস্বীকৃতি জানালে এগারোশ সালের তিরিশ ডিসেম্বর তা অবরোধ করা হয় এ সময় গুমস্তিগিন সিরিয়ার হাসাসিনের প্রধান রশিদ সিনানের সাহায্য চান এই নেতা খেলাফত হাসিন্দ করার কারণে সালাহিনের উপর ভীষণ বিরূপ ছিল ফলে গুমুস্তিগিন এর অনুরোধে সে একটি গুপ্ত বাহিনী প্রেরণ করে সালাহিনের তাঁবুতে ঢুকে তাকে হত্যা করার জন্য কিন্তু সে চক্রান্ত ব্যর্থ হয় এখানে হাসাসীন হল নিজারি ইসমাইলি মতবাদের একটি গোষ্ঠী বিশেষ করে পারস্য ও সিরিয়ায় তারা তাদের কর্মকাণ্ড চালাত এগারো শতকে এই গোষ্ঠীর জন্ম হয় এ সময় তারা সন্নি সেলযুক সাম্রাজ্যের জন্য মারাত্মক সামরিক হুমকি তৈরি করে এদিকে ত্রিপোলীর রাজা তৃতীয় রেমন্ড হিমস আক্রমণের জন্য নাহরাল কবীরের কাছে সৈন্য সমাবেশ করে কিন্তু সে সালাহিনের ব্যাপক যুদ্ধ প্রস্তুতির খবর পেয়ে পিছু হটে ইতিমধ্যে সিরিয়া ও জাজিরাই সালাহদিনের প্রতিপক্ষরা তার বিরুদ্ধে প্রপাগান্ডা যুদ্ধ শুরু করে তারা দাবি করতে থাকে যে সালাহ দিন কথা ভুলে গেছে যে সে নুরুদ্দিনের অধীনস্থ ছিল এবং অকৃতজ্ঞের মতো সাবেক আমিরের সন্তান সালেহকে অবরোধ করছে সালাহদিনের জবাব ছিল যে তিনি আলেপ অবরোধ করতে চাননি আর তার সিরিয়ায় আসার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে মুসলিম ভূখণ্ডগুলোকে ক্রুসেডারদের হাত থেকে রক্ষা করা এই গুরুদায়িত্ব সালেহের মতো একজন অনভিজ্ঞ শিশুর পক্ষে পালন করা সম্ভব নয় এরপর তিনি তার সেনাদের নিয়ে হামা ফিরে এসে সেখানে হামলা করতে আসা ক্রুসেডারদের মুখোমুখি মার্চে তিনি হেমস প্রবেশ করেন এবং এর দুর্গ জয় করেন এদিকে কর্তৃক জেঙ্কিদের অধিকৃত ভূখণ্ড দখল করায় মসুলের জেংকি শাসক সাইফুদ্দিন গাজী ভীষণ ক্ষুব্ধ হয়ে সালাহিনের বিরুদ্ধে বিরাট সৈন্যবাহিনী প্রস্তুত করে আলোক প্রেরণ করেন এবার মসুল ও আলেপপুর যৌথ বাহিনী হামায় সালাহদিনের বিরুদ্ধে অগ্রসর হয় সালাহিন সন্ধি করতে চাইলে তারা তা প্রত্যাখ্যান করে তাকে মিশর ফিরে যেতে বলে ফলে বাধ্য হয়ে সালাহুদ্দিন যুদ্ধে অবতীর্ণ হন এতে পরাজিত হয় জেংকিরা তারা তামেস হিমস ও হামা এবং আলেপপুর বাইরের কিছু শহরে সালাহুদ্দিনের নিয়ন্ত্রণ মেনে নিতে বাধ্য হয় ফলে সালাহিন বিজিত রাজ্যগুলোর একচ্ছত্র বাদশায় পরিণত হন এদিকে সাইফুদ্দিন গাজী আবারও সৈন্য সংগ্রহ করে সালাহদিনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে এবার সালাহিনপক সৈন্য সামন্ত নিয়ে সাইফুদ্দিনকে শোচনীয়ভাবে পরাজিত করে। এরপর তিনি আলেকপুর দিকে এগিয়ে যান যাত্রাপথে বুজাহা ও এরপর মানবিজ দখল করেন এরপর পশ্চিমে আজাজ দুর্গ অবরোধের জন্য এগিয়ে যান এগারোশো সালের একুশ জুন আজাজ দখল করেন এ সময় একদিন সালাহিন তার তাবুতে বিশ্রাম নেওয়ার সময় এক হাসাসীন তাকে ছুরি দিয়ে মাথায় আক্রমণ করে তার শিরস্থানের কারণে হামলা সফল হয়নি এই ঘটনার জন্য আলেপ্পোর আমির গুমস্তিগিনকে তিনি দায়ী করেন এবং আলেপ্পো অবরোধে শক্তি বৃদ্ধি করেন কিন্তু এই অবরোধে ব্যর্থ হয়ে সালাহিন বাদশাহ সালে ও গুমস্তিগিনের সাথে সন্ধি করেন এই মর্মে যে তারা বিজিত ভূখণ্ডগুলোতে সালাহিনের রাজত্ব স্বীকার করে নেবেন এবার সালাহুদ্দিন তার সাম্রাজ্যের জন্য সকল হুমকি থেকে চিন্তা মুক্ত হলেও রাশিদিন সিনানের নেতৃত্বাধীন হাসাসীনদের হুমকির সম্মুখীন ছিলেন নুসাইরিয়া পর্বতমালায় তাদের ঘাঁটি ছিল তারা নয়টি দুর্গ নিয়ন্ত্রণ করত এগুলো সবই উচ্চভূমিতে অবস্থিত ছিল সালাহিনারশো ছিয়াত্তর সালের আগস্টে নুসাইরিয়া পর্বতমালায় তার সেনাবাহিনীকে নিয়ে যান কিন্তু ব্যর্থ হয়ে পিছু হতে হয় অধিকাংশ মুসলিম ইতিহাসবিদদের মতে সালাহিনের চাচা শিহাবুদ্দিন সিনান ও সালাহদিনের মাঝে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেন নুসাইরিয়া পর্বত ত্যাগের পর সালাহিন দামেশকে ফিরে আসেন তার সিরিয়ান সেনারা বাড়ি ফিরে যায় তিনি তার ভাই তুরান শাহকে সিরিয়ার দায়িত্ব দিয়ে এগারোশ সালের বাইশ সেপ্টেম্বর মিশর ফিরে আসেন দুই বছর অনুপস্থিত থাকার পর তিনি মিশরের উন্নয়নে মনোনিবেশ করেন এর মধ্যে ছিল শহরের প্রতিরক্ষা মজবুত করা কায়রো দুর্গের নির্মাণ দুইশ আশি ফুট গভীর বীর ইউসুফ তথা ইউসুফের কুয়া খনন মরিচদের আক্রমণ ঠেকাতে কায়রোর বাইরে গিজায় বৃহৎ সেতু নির্মাণ অস্ত্রাগার ও মাদ্রাসা প্রতিষ্ঠা ইত্যাদি এগারোশো সাতাত্তর সালের নভেম্বরে ক্রুসেডাররা দামেস আক্রমণ চালালে চুক্তি চুক্তিভঙ্গের দরুন ক্রুসেডারদের ওপর আক্রমণ পরিচালনা করেন আলিপুর উত্তরে হারিমের দুর্গ দখলের জন্য ক্রুসেডাররা বড় আকারের একটি সেনাবাহিনী প্রেরণ করে ফলে দক্ষিণ ফিলিস্তিনে কম সংখ্যক সেনা অবস্থান করছিল সালাহিন অবস্থা অনুকূল বিবেচনা করে আসকালান যাত্রা করেন আইউবি সেনারা গ্রামাঞ্চলের দিকে এগিয়ে গিয়ে রামলা ও লুদ আক্রমণ করেন এবং ক্রুসেডারদেরকে জেরুজালেমের ফটক পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায় এগারোশো সাতাত্তর সালের পঁচিশে নভেম্বর আইউবি সেনাবাহিনীর বৃহৎ একটি অংশ অনুপস্থিত থাকায় মৌন্ট গিজার্ডের যুদ্ধে সালাহিন ও তার সেনারা রামলার কাছে জেরুজালেমের রাজা বোল্ডউইনের সেনাবাহিনী কর্তৃ অতর্কিত আক্রমণের সম্মুখীন হন পরাজয় অনিবার্য হয়ে উঠায় তিনি তার সেনাদের নিয়ে মিশরে ফিরে আসেন কিন্তু এ পরাজয়ে দোমে না গিয়ে এগারোশ সালের বসন্তে তিনি হোমসের দেয়ালের কাছে ঘাঁটি স্থাপন করেন এবং প্রোসিডারদের বিরুদ্ধে কিছু খণ্ডযুদ্ধে অবতীর্ণ হন হামায় তার বাহিনী জয়লাভ করে এবং অনেক শত্রু সেনা বন্দী হয় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাদেরকে শিরুচ্ছেদ করার আদেশ দেওয়া হয় এগারোশো সালের এপ্রিল বোল্ডউইনের সেনারা গোলান মালভূমির পূর্বে মুসলিম পশুপালকদের উপর আচমকা হামলা চালায় ফরুখ শাহের নেতৃত্বে আইউবি বাহিনী তাদের মোকাবেলা করে এবং জয় হয় এগারোশো উনআশি সালের গ্রীষ্মে রাজা বোল্ডুইন দামেস্কের পথে একটি চৌকি স্থাপন করলে সালাহিন তার সাথে সন্ধি করতে চান কিন্তু বোল্ডউইন তা প্রত্যাখ্যান করে ফলে তিনি তাদের চেস্টেলেট নামক দুর্গ ধ্বংস করতে উদ্যত হন এ সময় ক্রুসেডাররা দ্রুত মুসলিমদের আক্রমণ করতে এগিয়ে আসলে বিশৃঙ্খল হয়ে পড়ে অবশেষে তমুল যুদ্ধে আইয়ুগী সেনারা জয়ী হয় এ যুদ্ধে অনেক উচ্চপদস্থ নাইটকে গ্রেফতার করা হয় সালাহিনের পর দুর্গ দখলের জন্য যাত্রা করেন এবং এগারোশো উনআশি সালের তিরিশ এপ্রিল দুর্গটির পতন হয় এগারোশ সালের বসন্তে সালাহিন জেরুজালেমের ক্রিস্টারদের বিরুদ্ধে একটি ব্যাপক আকারের অভিযান চালানোর কথা চিন্তা করেন খরার মৌসুম হন। ১১৮২ সালের একুশ মে তিনি আলেপ্প অবরোধ করেন ২২ জুন আলেপ্পো তার হস্তগত হয় সালাহদিনের জন্য আলেপ্পো জয় দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ছিল অতঃপর তিনি সৈফুদ্দিন আলিয়াজ কুজের কাছে আলেপ্পর দায়িত্ব প্রদান করেন উত্তর পূর্ব ও দক্ষিণ দিক থেকে জেরুজালেম সহ অন্যান্য ক্রুসেড রাজ্যগুলোকে পরিবেষ্টিত করে মিশর সিরিয়া হেজাজ ও ইরাককে নিয়ে এক শক্তিশালী একক ইসলামী রাষ্ট্র গঠন এবং এর একতা ও সংহতি বজায় রাখতে সমর্থ হওয়ার পর সালাহিন আইউবি তার রাজনৈতিক পরিকল্পনার দ্বিতীয় অংশ হিসেবে ক্রুসেডারদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে অবতীর্ণ হয়ে এসব অঞ্চল থেকে তাদেরকে বিতাড়িত করতে মনস্থির করেন এগারোশো বিরাশি সালের উনতিরিশ সেপ্টেম্বর বাইসান আক্রমণের উদ্দেশ্যে সালাহিনর্ডান নদী অতিক্রম করেন এই স্থান খালি পাওয়া যায় পরের দিন তার সেনারা শহরটি ধ্বংস করে জ্বালিয়ে দেয় এবং পশ্চিম দিকে অগ্রসর হয়ে নাবলুসের পথে কারাক ও শাহবাক দুর্গ থেকে আসা ক্রুসেডার বাহিনীর মুখোমুখি হয় এই অনেকেই বন্দী হয় ইতিমধ্যে জেরুজালেমের রাজা গায়ে অফ লুসিং নতৃত্বাধীন মূল ক্রুসেডার বাহিনী সেফোরিয়াস থেকে আল ফুলার দিকে এগিয়ে যায় সালাহিন যোদ্ধা পাঠান যাতে তার বাহিনীকে হামলার মাধ্যমে ব্যস্ত রাখা যায় এবং তিনি নিজে আইন জালুতের দিকে যাত্রা করেন আইবিদের কয়েকটি হামলার পর ক্রুসেডাররা আর আক্রমণে ইচ্ছুক ছিল না সালাহ তার সেনাদের নিয়ে ধীরে ধীরে নদীর দিকে ফিরে যান পুনরায় ক্রুসেররা মুহুরমুহ আক্রমণ চালাতে থাকলে সালাহিন ক্ষুব্ধ হন এদিকে কেরাক দুর্গের প্রধান রেনল্ড দ্য শ্যাটিলন লোহিত সাগরে মুসলিম বণিক ও হজ যাত্রীদের বহরকে আক্রমণ করে উন্মুক্ত রাখা সালাহুদ্দিনের জন্য জরুরি ছিল প্রতিউত্তরে উত্তরে সালে বৈরু আক্রমণের জন্য সালাহিন ৩০টি জাহাজের একটি নৌবহর গড়ে তোলেন রেনল্ড মক্কা ও মদিনা আক্রমণের হুমকি দিয়েছিল পাল্টা পদক্ষেপ হিসেবে সালাহিন দুইবার কেরাক অবরোধ করেন এটি এগারোশো সাল থেকে এগারোশো সাল পর্যন্ত রেনল্ডের অধীন ছিল এরপর এগারোশো সালে হজ একটি কাফেলায় রেনল্ড আক্রমণ চালায় এগারোশো সালে জেরুজালেমের রাজা চতুর্থ বোল্ডউইন মৃত্যুবরণ করলে তার ভাগনে পঞ্চম বোল্ডউইন হিসেবে তার স্থলাভিষিক্ত হয় किन्थ से मृत्युबरण करा सीबिला सिंहसने आरोपण करतपर सीबिलार द्वित स्वामी गाय अब लुसिगन के जिरुजालमर राजा मनोन कर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 এদিকে গায়ে অফ লুসিগন ক্ষমতা গ্রহণে মনঃক্ষুণ্ণ হয় অন্যান্য ক্রুসেট নেতারা এদের মধ্যে ছিল ত্রিপলির তৃতীয় রেমন্ড ফলে সে সালাহের সাথে মিত্রতা করে তার জন্য টাইবেরিয়াস ছেড়ে দেয় এ খবর শুনে গায়ে অফ লুসিগনান সালাহিনের বিরুদ্ধে যুদ্ধের জন্য যাত্রা করে এদিকে সালাহিনের সাথে মিত্রতাকারী ত্রিপলির রেমন্ড জেরুজালেমের গায়ে অফ লুসিগনানের সাথে তার বিরোধ চুকিয়ে তার সাথে যুদ্ধে যোগ দেয়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 ফলে তৃষ্ণার্ত ক্রুসেডার সেনারা সেখানে পৌঁছে পানির অভাবে মত পান করে এতে তাদের অনেকে নেশাগ্রস্ত হয়ে পড়ে উভয় পক্ষের বেশ কিছু সৈন্যত হয় প্রাথমিকভাবে ক্রুসেডাররা পানির উৎস দখল করার জন্য উদ্গ্রীব হয়ে তীব্র আক্রমণ চালায় আইউবি সেনাদের উপর ফলে দিনের প্রথম ভাগে তারা প্রাধান্য বিস্তার করতে সমর্থ হয়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 শোচনীয়ভাবে তাদের পরাজয় ঘটে এই যুদ্ধে এই যুদ্ধে জেরুজালেমের রাজা গাই অফ লুসিগনান ও তার ভাই এবং ইতিপূর্বে অধ্য প্রদর্শনকারী কেরাক দুর্গের প্রধান রেনল্ড দ্য শেটেলন ছাড়াও বহু উচ্চপদস্থ ক্রুসেডার নেতা গ্রেফতার হয় মুসলিম বণিক ও হজ কাফেলায় আক্রমণ এবং নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বিদ্রুপ করার কারণে সালাহুদ্দিন রেমন্ডকে নিজ হাতে হত্যার শপথ করেছিলেন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 অতপর রেমন্ডকে ইসলাম গ্রহণের প্রস্তাব দেন কিন্তু রেমন্ড তা প্রত্যাখ্যান করে মোহাম্মদ সালি সাল্লামের সঙ্গে বিদ্রুপাত্মক কথা বলে সাথে সাথে সালাহিন তার গরদানে তলোয়ার দিয়ে আঘাত করেন মাটিতে লুটিয়ে পড়ে রেমন্ডস্তে সালাহিন তার শিরচ্ছেদ করেন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 হাত্তিন যুদ্ধে বিজয়ের পর সরাসরি জেরুজালেম আক্রমণ না করে সালাহিনে উপকূলবর্তী শহরগুলো দখল করে জেরুজালেম বিজয় করা অধিক নিরাপদ মনে করলেন প্রথমে তিনি আকৃতির অভিযান চালালেন সেখানে ক্রুসেডারদেরকে পরাজিত করে চার হাজার মুসলিম বন্দিকে মুক্ত করেন অতঃপর আইউবি সেনারা উপকূলবর্তী ভূখণ্ডগুলোতে ছড়িয়ে পড়ে এবং একে একে নবলুস হাইফা নাজরেত কাইসারিয়া সেফরিয়াস প্রভৃতি শহর দখল করে নেয় অতঃপর সালাহিন বৈরুতের নিকটবর্তী লেবাননের সাইদা শহর দখল করেন এগারোশো সাতাশি খ্রিস্টাব্দেই তিনি বৈরুত অবরোধ করেন বৈরুত অবরোধকালে তার সেনারা লেবানন পর্বতের বিব্ল শহর পুনরুদ্ধার করেন অতপর শহর দখল করতে উদ্যুত হন এখানে আসার পথে রামলা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাও দখলে নেন তীব্র লড়াইয়ের পরে আসকালনও দখল করে নেন গাজা ও বাইত জিবরিন দখল করার আগ পর্যন্ত তিনি আসকালনেই অবস্থান করেন এভাবে তিনি সিরিয়ার উপকূলবর্তী অধিকাংশ শহর ক্রুশর দখলমুক্ত করে ফেলেন আসকালন থেকে সৈন্য সামন্ত নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সলাাহউদ্দিন আয়ুবি এগারোশো সালের বিশ সেপ্টেম্বর জেরুজালেম পৌঁছার পর তার সেনাদেরকে অবরোধ করার নির্দেশ দেন এ সময় জেরুজালেমে আইউবি বাহিনীকে প্রতিহত করার মতো শক্তি ক্রুসেডারদের অবশিষ্ট ছিল না মাত্র চোদ্দশো শৈন্য ছিল দুর্গের ভেতর বাকিরা সবাই নিরীহ বেসামরিক জনতা এসব ইউরোপীয় ক্রুস্টেডারদের নেতৃত্ব ছিল তাদের চৌকোশ যোদ্ধা বেলিয়ান অফ ইবেলিন সে অতি দক্ষতার সাথে সালাহিনের বিরুদ্ধে তার সৈন্যদের পরিচালনা করেছিল কিন্তু সে খুব আতঙ্কিত ছিল এই ভেবে যে তারা যে নশংসতা চালিয়েছিল মুসলিমদের উপর সালাহিন হয়তো এর বদলা নিতে সকল খ্রিস্টানকে হত্যা করবে অবরোধের শুরুতে সালাহুদ্দিন জেরুজালেমে বসবাসরত ফ্রাঙ্কিজদের কোন নিরাপত্তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এ কারণে বেলিয়ান অফ ইবেলিন প্রায় পাঁচ হাজার মুসলিম বন্দীকে হত্যা ও ইসলামের পবিত্র স্থান আল আকসা মসজিদ ও কুব্বত আখরা ধ্বংস করে ফেলার হুমকি দেন সালাহিন তার উপদেষ্টাদের সাথে পরামর্শক্রমে প্রতিটি পুরুষের জন্য দশ দিনার প্রতিটি নারীর জন্য পাঁচ দিনার এবং প্রতিটি শিশুর জন্য দুই দিনার মুক্তিপণ ধার্য করেন তিনি শর্তারোপ করেন যে আগামী ৪০ দিনের মধ্যে যে কেউ নির্ধারিত মুক্তিপণ প্রদান করলে নিজেকে মুক্ত করতে পারবে কিন্তু চল্লিশ দিনের নির্ধারিত সময়সীমা অতিক্রম হলেও অর্থাভাবে যারা নিজেদেরকে মুক্ত করতে পারেনি সালাহিন তাদেরকে মুক্তিপণ ছাড়াই স্বাধীন করে দেন কিন্তু তিনি অধিকাংশ যোদ্ধাদেরকে দাস হিসেবে বিক্রি করে দেন অবশেষে সালাহুদ্দিন এগারোশো সালে সালের অক্টোবর মেরাজের রাজনীতি বিজয়ী বেশি শহরে প্রবেশ করেন সালাহিন শহরে প্রবেশের পর খ্রিস্টানদের বড় গির্জা বন্ধ করে দেন এবং মসজিদুল আকসা থেকে ক্রুসেডারদের সমস্ত নিদর্শন মুছে ফেলে মসজিদকে ধুয়ে মুছে পবিত্র করেন এবং সেখানে সাফি মাজহাবের ফকিহদের জন্য গবেষণাগার প্রতিষ্ঠা করেন মসজিদুল আকসার জন্য নুরুদ্দিন জেঙ্কির বানানো মেম্বার দামেশ থেকে নিয়ে এসে স্থাপন করেন এদিকে পবিত্র ভূমি জেরুজালিম পুনরুদ্ধারের খবর পেয়ে সমগ্র মুসলিম বিশ্বে আনন্দের বন্যা বয়ে যায় মুসলিমদের খুশির অন্ত থাকে না সবাই সালাহিন আইবির জন্য দোয়া করেন এবং এই মহান বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানান হাত্তিনের যুদ্ধ ও জেরুজালেমের পতন তৃতীয় ক্রুসেডকে উদ্বুদ্ধ করে ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট এক অবরোধ করেন তারা শহরটি জয় করে নারী ও শিশু সহ প্রায় তিন হাজার মুসলিম বন্দীকে হত্যা করে ২৮ আগস্ট থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে বন্দী ক্রুসেডারদের হত্যার মাধ্যমে প্রতিশোধ নেওয়া হয় এগারোশো একানব্বই সালের সাত সেপ্টেম্বর আর সুফের যুদ্ধে সালাহিনের সেনাবাহিনীর সাথে রিচার্ডের সেনাবাহিনীর লড়াই হয় এতে সালাহিনের বাহিনী বেশ হতাহত হয় এবং পিছু হঠতে বাধ্য হয় আর সুফের যুদ্ধের পর রিচার্ড তার বাহিনী নিয়ে আস্কালনের দিকে অগ্রসর হয় রিচার্ড পরবর্তী পদক্ষেপ বুঝতে পেরে সালাহিন শহর খালি করে দেন এবং শহর থেকে বেশ কয়েক মাইল দূরে অবস্থান নেন রিচার্ড শহরে উপস্থিত হলে এটি পরিত্যক্ত দেখে অবাক হন পরের দিন তিনি জাফায় পিছু হটার প্রস্তুতি নেয়ার সময় সালাহিন আক্রমণ করেন মারাত্মক লড়াইয়ের পর রিচার্ড পিছু হতে সক্ষম হন এই দুই বাহিনীর মধ্যে এটি সর্বশেষ গুরুত্বপূর্ণ লড়াই ছিল জেরুজালেম জয়ের জন্য রিচার্ডের সকল সামরিক পদক্ষেপ ও যুদ্ধ ব্যর্থ হয়। যুদ্ধে ব্যবহারের জন্য তার মাত্র দুই হাজার পদাতিক সৈন্য ও পঞ্চাশ জন পদাতিক নাইট ছিল শহরের খুব কাছাকাছি পৌঁছালেও এত কম সংখ্যক সেনা নিয়ে তা জয় করা সম্ভব ছিল না অবশেষে এগারোশো বিরানব্বই সালের এক সেপ্টেম্বর তারা রামলার চুক্তি স্বাক্ষর করেন এর মাধ্যমে ঠিক করা হয় যে জেরুজালেম মুসলিমদের হাতেই থাকবে কিন্তু তা খ্রিস্টান তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে তবে সামরিক প্রতিপক্ষ হওয়ার পরও সালাহিন ও রিচার্ডের সম্পর্ক ভিন্ন মাত্রা ছিল আর সুফে রিচার্ড তার ঘোড়া হারিয়ে ফেললে সালাহিন তাকে দুইটি ঘোড়া পাঠান রিচার্ড সালাহিনের ভাইকে বিয়ে করার জন্য তার বোন জোয়ানকে প্রস্তাব করেন এবং জেরুজালেম বিয়ের উপহার করার কথা বলেন তবে সালাহিন ও রিচার্ডের মুখোমুখি সাক্ষাৎ হয়নি কখনো চিঠি বা বার্তাবাহকের মাধ্যমে তাদের যোগাযোগ হত সম্রাট রিচার্ডের সাথে তার যুদ্ধ ও রামলার শান্তি চুক্তি সালাহিনের জীবনের শেষ কর্ম ছিল চুক্তি সম্পন্ন করে তিনি করেন। তিরানব্বই সালের বিশ ফেব্রুয়ারি দামেশকে গিয়ে ভীষণ জ্বরে আক্রান্ত হন দিন দিন তার শারীরিক অবস্থা শোচনীয় হতে থাকে তিনি বারবার মোর্ছা যেতে লাগলেন অবশেষে চারই মার্চ এগারোশো সালের রোজ বুধবার ফজরের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সমগ্র মুসলিম বিশ্বে প্রিয় নেতাকে হারিয়ে শোকে মুজ্জমান হয়ে পড়ে দামেশবাসী তার সততা ও ন্যায়নিষ্ঠতার কারণে খ্রিস্টানরাও তার মৃত্যুতে গভীরভাবে ব্যথিত হয় মৃত্যুর সময় তার ব্যক্তিগত সম্পদের মধ্যে একটুকরো স্বর্ণ ও ৪০ টুকরো রূপা ছিল তিনি তার সম্পদের অধিকাংশে গরিব প্রজাদের দান করে যান দামেশ কের উমাইয়া পাশে থেকে দাফন করা হয় اشتاق المنية في يميني نعطق الصفر أبيا من دمائي ترتوي الأرض فداءا تنبت الأرض نضالا آبديا تبثل الروح وأشتاق المنية من الأرض فداءا من دمائي مشاعر الأنوار للنسيم عبره الفوار প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই كل كتاب وسنه المختار